সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ধারাবাহিকভাবে এডুকেশন শিক্ষা এবং লানির আলোচনা করছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটু ভিন্ন ধর্মী সেটা হল ভাষা শিক্ষার ব্যাপারে আমি যে আয়াতটা তেল করেছি সুরত রহমান এখানে পাক বলেছেন আর রহমান অত্যন্ত দয়াময় আল্লামাল কোরআন তিনি কোরআনকে শিখিয়ে দিয়েছেন ফলাকাল ইনসান আল্লামা হুল বয়ান তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে তিনি বর্ণনা করা শিখিয়েছেন আল বয়ান মানুষের অনেক বৈশিষ্ট্য আছে অনেক গুণ আছে কিন্তু পাক এই শিক্ষার সাথে কোরআন শিক্ষার সাথে এ কথা বললেন যে মানুষকে তিনি কিভাবে বলতে হয় এক্সপ্রেস করতে হয় বর্ণনা করতে হয় সেটা তিনি শিখিয়ে দিয়েছেন এই বয়ান করতে গেলে ভাষা লাগে ভাষা ছাড়া আমরা আমাদের মনের কথাটা সুন্দর করে প্রকাশ করতে পারি না আর যে মনের কথাটা সুন্দর করে প্রকাশ করতে পারে না অন্য লোকে তাকে সহজে কিন্তু বুঝতেও পারে না আমরা আমাদের মনের কথাটা সহজ সুন্দরভাবে অন্যকে বলতে পারে না বলে অনেক সময় অন্যরা আমাদেরকে ভুল বুঝে আমি যা বলতে চাইনি তারা তাই বুঝে নেন অথবা আমি যা মিন করি নাই আমি যে অর্থ নেই নাই আমার বলার কারণে তারা অন্যটা বুঝে নিয়েছেন অথবা আমি হয়তো বলেছি ঠিক কিন্তু আরেকজনের ভাষার যোগ্যতা কম থাকার কারণে আমি যা বলেছি তিনি সেটা ক্যাপচার করতে পারেন নাই তিনি সেটা ধরতে পারেন নাই কারণ তার নিজেরই দুর্বলতা আছে এজন্য আমাদের ভিতরে সুন্দর কমিউনিকেশন করার জন্যে আমি কি বলতে চাই সেটা বোঝার জন্য আর আপনি কে বলতে চান সেটা আমার বোঝার জন্যে দুজনেরই কিন্তু ভাষার যোগ্যতা থাকা দরকার কোরআনে হাদিসে এ ব্যাপারে অসংখ্য আয়াত আছে অসংখ্য হাদিস আছে যে মানুষদেরকে ভাষা শিখতে হবে এবং উন্নত ভাষা শিখতে হবে আমি আপনাদের একটা হাসির কথা বলি একজন ইংরেজ মুসলমান হওয়ার পরে তিনি এক আরব মেয়েকে বিয়ে করলেন বিয়ে করার আগে তিনি আরবিতে কয়েকটা বাক্য শিখলেন যে তিনি বাসর রাতে তার স্ত্রীকে এই সুন্দর কথাটা আরবিতে শোনাবেন এই কথাগুলোর ভিতরে একটা কথা ছিল যে তুমি আমার হৃদয় তুমি আমার প্রাণ আরবিতে এটা বলে আন্তে কালবি কিন্তু ইংরেজ এই কালভ বড় কাবটা উচ্চারণ করতে পারে না তিনি খুব সুন্দর করে বাসর রাতে স্ত্রীকে আদর করে বললেন আনতে ক্যালবি তুমি আমার কুকুর আপনার জানেন কুকুর বলা একটা বিরাট গালি এই আরব মহিলা যখন বাসর রাতে শুনলে তার স্বামী তাকে বলছে তুমি আমার কুকুর তখন তিনি একদম ঘাবড়ে গেলেন না জানিয়ে আমার এই স্বামী কেমন ব্যবহার করবে আমার সাথে এটা শুধু হয়েছিল ভাষাগত সমস্যার কারণে সময়ত ভাই বোনেরা আপনারা এখানেই বুঝতে পারছেন যে প্রত্যেকের ভাষা শেখার কি দরকার এই ভাষা শেখার দরকার অনেক কারণে আমরা যারা অনেক বড় হয়ে গিয়েছি আমরা অনেকগুলো ভাষা জানি না বা আমার নিজের ভাষাও জানি না তাদের জন্য হয়তো এখন খুব বেশি সময় নেই একটা ভাষা শেখার কিন্তু আমাদের নতুন প্রজন্ম আদরের ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য ভাষাটা শেখা খুবই দরকার একজন শিক্ষক হিসেবে আমি দেখেছি যে ছেলে বা মেয়ের ভাষাগত যোগ্যতা বেশি সে অন্য ভাষায় অন্য সাবজেক্টেও অনেক ভালো করে তার কারণ প্রথমে সে পড়লে বুঝে সহজে বুঝে কারণ তার ভাষা সে যোগ্যতা আছে দ্বিতীয় অন্যরা যখন বলে তখন সে সহজে বুঝতে পারে শিক্ষক যখন ক্লাসে বলে তখন সে বুঝতে পারে আমি মাঝে মাঝে খুব মজা করি ক্লাসেও খুব মজা করি যোগ বলি মাঝে মাঝে একটু হাই থটের যোগ বলি তো দেখেছি যাদের লিটারেসি লেভেল ভাষার যোগ্যতা তাদের কম তারা অনেক সময় হাই থটের ইন্টেলেকচুয়াল যোগগুলো তারা বোঝে না কিন্তু যারা চালাক যাদের ভাষাগত যোগ্যতা ভালো আছে তারা এটা খুব তাড়াতাড়ি ক্যাপচার করে এই জন্যে অন্যান্য গবেষকরা তারা দেখেছেন যাদের ভাষার যোগ্যতা বেশি যে কোন ভাষাই হোক সেটা ইংরেজি হোক আরবি হোক বাংলা হোক উর্দু হোক বিশেষ করে তার মাতৃভাষা তার মাতৃভাষার যোগ্যতা যদি ভালো থাকে স্বাভাবিকভাবে এসে অন্য সাবজেক্ট ভালো করে আমাদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হবে যে ছোটবেলা থেকেই যেন তাদের ভাষাটা চমৎকার হয় দেখেন রসুল্লাহ সাল্লাই কুরায়েশে জন্মগ্রহণ করেছিলেন এবং কুরাইসের ভাষা ছিল কিন্তু অনেক ভালো শুদ্ধ ভাষা কিন্তু জন্মের পর আরবের পুরনো প্রথা অনুযায়ী তাকে বনীসা দিয়া গোত্রে পাঠানো হয় তার কারণ কি তারে ভাষাটাকে শুদ্ধ ভাবে গঠন করার জন্যে পরবর্তীতে রসুল্লাহ সাল্লাম বলেছেন আনাফসাহ আরব আমি আরবদের ভিতরে সবচেয়ে বিশুদ্ধ ভাষাভাষী কারণ আমি বনিসা আমার শিশুকাল কাটিয়েছি রসুল উল্লাহ সাল্ল্লাহ আল্লামের সুন্দর ছিল দেখে তার কথাগুলো তিনি সুন্দর করে বলতে পারতেন যখন তিনি একদম বেদুনদের সাথে কথা বলতেন অত্যন্ত সহজ সরল সুন্দর ভাষায় কথা বলতেন তিনি যখন শিক্ষিত লোকদের সাথে কথা বলতেন ঠিক ওই রকম শব্দ বলতেন সুন্দর সুন্দর শব্দ বলতেন লম্বা বাক্য বলতেন তিনি যখন রাষ্ট্রদূতদের সাথে কথা বলতেন তখন তিনি ডিপ্লোম্যাটিক ভাষায় কথা বলতেন তার পক্ষে এটা সম্ভব হয়েছিল কারণ তিনি ল্যাঙ্গুয়েজে খুব দখল অর্জন করেছিলেন রসুল্লা সাল্লাইসাল্লাম সুদু নন মুস আলহিসাল্লা সাল্লামের কথা আপনারা জানেন যখন তিনি নবী হলেন আল্লাহ আক তাকে আদেশ করলেন ফেরাউনের দরবারে যাওয়ার জন্য এবং ফেরাউনের দরবারে দাওয়াত পোসনের জন্যে তখন মুসা আলহিস বললেন আল্লাহ হারুনকে আমার অজির বানিয়ে দাও আমার সহকর্মী বানিয়ে দাও মুফস আলহিসাল্লাম নবী ছিলেন তার জ্ঞানের অভাব ছিল না তার বুদ্ধির অভাব ছিল না কিন্তু তার ভাষা আর সমস্যা ছিল যার কারণে তিনি আল্লাহর কাছে অনুরোধ করেছেন তার ভাই হারুনকে যেন তার স্পোক্সম্যান অর্থাৎ স্পিকার করে দেন কারণ তার ভাষা ছিল সুন্দর রসুলুল্লা সাল্লি সাল্লাম যখন কোনো বাইরে দুধ পাঠাতেন এমন সাহাবিকে সিলেক্ট করতেন যার ভাষা হলো উন্নত এখন আসুন আমাদের বাচ্চাদের এই ভাষাগত যোগ্যতা আমরা কীভাবে বাড়াতে পারি প্রথম যে কথাটা আমি বলতে চাই যে সমস্ত ভাই বোনেরা আমারে আলোচনা শুনছেন তারা বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশ এবং ভারতে আছেন তাদের মাতৃভাষা বাংলা আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে প্রথমে বাংলা ভাষায় উৎপত্তি অর্জন করাতে হবে যদি আপনি মনে করেন আপনার ছেলে পশ্চিমবঙ্গ জগতে আসবে আপনার ছেলে অনেক স্মার্ট হবে আপনার ছেলে অনেক উন্নত হবে সেজন্য তাকে ইংরেজি মিডিয়াম স্কুলে দিতে হবে তাকে ইংরেজি শিখাতে হবে এবং বাংলার উপরে কোনো গুরুত্ব দেওয়া যাবে না কারণ সে বাংলাদেশে থাকবে না আপনি কিন্তু এটা ভুল করবেন কারণ এটা আল্লাহ তালার সন্ন্যাত যাকে যে ভাষায় প্রেরণ করা হয়েছে যে ভাষার পরিমণ্ডলে তার জন্ম দেয়া হয়েছে ওই ভাষাতে তাকে উৎপত্তি অর্জন করতে হবে তার কারণ বাংলাদেশে বসে কোনো ছেলে মেয়ে যদি বাংলা ভাষা না জানে তাহলে সে নিজেকে তার সমাজ থেকে বিচ্ছিন্ন করে তুলবে এবং যখন আপনার ছেলে মেয়ে আপনার সমাজ থেকে রকম ভাবতে শিখবে এই সন্তান আপনার সমাজের জন্য কিছু করবে না সে হবে স্বার্থ পর সে শুধু নিজেকে দেখবে সম্মানিত ভাই বোনেরা রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতকে অনুসরণ করে আপনি আসুন আমরা প্রত্যেকে আমাদের মাতৃভাষার উপরে গুরুত্ব দিই আমাদেরকে অবশ্যই বাংলা শিখতে হবে আমাদের বাচ্চাদেরকে বাংলা শিখতে হবে এই ভাষা শিখলে শিশুরা কিভাবে সুন্দর শব্দ ব্যবহার করতে হয় শিখবে এই ভাষা শিখলে কিভাবে সুন্দর বাক্য প্রয়োগ করতে হয় বাচ্চারা শিখবে সেটা এই ভাষা শিখলে কিভাবে মনের কথাটা সুন্দর এবং সহজ করে মানুষের কাছে তুলে ধরা যায় সেটা শিখবে তারা সুতরাং আমাদের মাতৃভাষার উপরে অবশ্যই গুরুত্ব দিতে হবে আমরা এই বিষয়ে আরও কিছু কথা বলবো ব্রেকের পরে আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম আরহামলি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 देख सत्य शुक्रवार पुन सम्प्रचार सकाल साढ़े सतट नी मुहम्मद सल्लामी मुक्तर इबन आब्दुल्ला साल उदाहरण नदी मत जार घर निकटे नदी रही पांच बार उक्त नदी गोसल सही मुस्लिम प्रथम खंड सलायद संख्या एक हजार चारशार তাম সৃষ্টির জন্য বিরতির পর আমরা ফিরে আসি আমাদের আগের আলোচনায় আমরা মাতৃভাষা শেখার ব্যাপারে ইসলামকে বলে সে ব্যাপারে আলোচনা করছিলাম এ প্রসঙ্গে আমি সুরাত ইব্রাহিমের চার নম্বর আয়ত্ত করব করবো পাক বলেছেন ওমা ইল্লা আরসাল্লাম আলাহ আমি কোন রসুল পাঠায়নি তার মাতৃভাষা ছাড়া লিউবাইগিন আলাহম যাতে করে তিনি তার লোকদেরকে তিনি পরিষ্কার করে বুঝিয়ে বলতে পারেন সমাত ভাই বোনেরা এই যে ভাষা এই ভাষা কিন্তু আসলে আল্লাহ তালা অপূর সৌন্দর্য এক এক ভাষার এক এক রকমের সুর এক এক ভাষার এক এক রকমের টোন এক এক ভাষার এক রকমের সৌন্দর্য আমি যখন আরবিতে কথা বলি তখন আমার অনুভূতি হয় এক রকম আমি যখন ইংরেজিতে কথা বলি তখন আমি ভিন্ন রকম অনুভব আমার আসে আমি যখন বাংলা বলি তখন আমার মনটা খুলে যায় কারণ এই ভাষার পরিমণ্ডলে আমার জন্ম হয়েছে সমেত ভাই বোনেরা ভাষা আমাদের শিখতেই হবে আমি নিজে আমার ভাষাকে সুন্দর করার জন্য এখনো পড়ি আমি গল্প পড়ি আমি কবিতা পড়ি আমি পত্রিকা পড়ি আমি প্রবন্ধ পড়ি কারণ ভাষা শেখার জন্য পড়ার কোনো বিকল্প নেই যারা আরবি শেখেন आरबी के सूंदर भावे शेखर जे जहालियात जुगर कविता पढ़ें जे कवित शर्क कथा बला आवित जौनतार कथा आंतु आरबी भाषा शेखार जन्े ता से कवितागुलो पढ़ें तर कारण भाषार सौंदर्य शेखार जन्े भाषा आल्ला देव बड़ नियम आल्ला तलाएँ भाषा दिए आल्ला पकिन आया खलुस्म अर्द ওখতিলাফ আলসিনাতিকুম ও আলওয়ানিকুম সুরাতুমের ২২ নম্বর আয়তে বলেছেন যে ভাষার বৈচিত্র্য বিভিন্নতা এটা আল্লাহর একটা নিয়ামত আল্লাহর একটা সৌন্দর্য সুতরাং আল্লাহর এই সৌন্দর্যকে আরও সুন্দর করে পাবার জন্যে ভাষা আমাদের শিখতেই হবে আমরা ইউরোপে দেখেছি পুরো ইউরোপ এখন মাল্টিলিঙ্গুয়ালিজম বহু ভাষা বহু ভাষার দিকে ধাবিত হচ্ছে কারণ তার গবেষণা করে দেখেছে একজন মানুষ যত বেশি ভাষা জানে তার ইন্টেলেকচুয়াল উন্নতি তত বেশি হয় সে অন্যদেরকে তত বেশি সহজে বুঝতে পারে অন্যদের সাথে সে তত বেশি কমিউনিকেট করতে পারে আল্লাহনবীর যুগে যাবের মিনা আবদুল্লাহ তিনি ছিলেন বহু ভাষাবিদ জায়দ ইনী সাহবেদ ছিলেন বহু ভাষাবিদ এরকম আরও অনেকে ছিলেন যারা বিভিন্ন ভাষা জানতেন আপনারা জানেন সালমান আলফার্সের কথা তিনি ছিলেন পারস্যের ইরানের মানুষ তিনি পারস্য ভাষা জানতেন এটা তার ভাষা ছিল সাথে সাথে তিনি আরবি ভাষাও জানতেন আমাদের এই ভাষা শিখতে হবে বিভিন্ন কারণে নিজেদের কথা অন্যকে বলার জন্য অন্যের কথা সুন্দরভাবে বোঝার জন্যে আমরা যদি ইসলাম চর্চা করতে চাই ডেফিনেটলি আমাদের আরবি ভাষারও দরকার আছে কিন্তু সেটা হতে হবে আমাদের বাংলা ভাষারই মাধ্যমে তার কারণ এই ভাষার মাধ্যমে বোঝা আমাদের জন্য যত সহজ হবে অন্য ভাষায় বোঝা ততটা সহজ হবে না মাতৃভাষা মানে আমার মায়ের ভাষা শুধু নয় মাতৃভাষা মানে যে ভাষায় আমি চিন্তা করি যে ভাষায় আমি স্বপ্ন দেখি যে ভাষায় আমি কল্পনা করি যে ভাষায় আমার ভবিষ্যতের স্বপ্ন বুনি সেটাই হলো আমার মাতৃভাষা বরং যুগে যুগে দেখা গিয়েছে খলিফারা যে কোনো স্থানীয় ভাষার জন্য অনেক কাজ করেছেন আপনারা যারা বাংলা ভাষা সাহিত্য জানেন তারা দেখেছেন এই বাংলা ভাষা প্রতিষ্ঠা উন্নতি এবং সমৃদ্ধিতে মুসলমানদের কত অবদান রয়েছে এর মাধ্যমেই আমরা আমাদের সত্যের কথা মানুষের কানে কানে পৌঁছে দিতে পারবো মানুষের মনে মনে পৌঁছে দিতে পারবো রসুল্লা সাল্লা সাল্লামে খাদিচি বলেছেন ওয়াই মিনালে এবং কিছু কিছু কথা আছে যেগুলো জাদুর মতো আমাদের ভাষা যদি সুন্দর হয় তাহলে মানুষের মনকে আকৃষ্ট করতে পারবো আমরা আমাদের লেখা যদি সুন্দর হয় মানুষের চোখ মন এবং বুদ্ধিকে আমরা আকৃষ্ট করতে পারবো কিন্তু এই ভাষার যোগ্যতা যদি আমাদের না থাকে আমরা যতই সুন্দর কথা জানি না কেন আমাদের জ্ঞানের যতই গভীরতা থাকুক না কেন আমাদের সুন্দর কথাগুলো কিন্তু মানুষের সামনে সুন্দর করে আমরা পৌঁছাতে পারবো না আমাদের মনে রাখতে হবে যে ভাষা শিক্ষার ব্যাপারে আল্লাহ স্বয়ং নিজেই বলেছেন চলত রাহমানে যে তিনি মানুষদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন রসুল্লাহ সাল্লাই কোরআন চর্চা করেছেন কিন্তু তিনি ছাবিদদের কাছে কবিতা শুনতেন সাহাবিদদেরকে কবিতা পড়তে বলতেন যে যত ভালো পত্রিকা পড়েন ভালো বই পড়েন তার রুচিও কিন্তু উন্নত হয় তার রুচি সমৃদ্ধ হয় মানুষের সাথে সুন্দর করে কথা বলতে পারে নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে পারে এজন্যে আপনি আমি আমাদের বাচ্চা ছেলে মেয়ে সবারই উচিত এই নিজেদের ভাষাকে উন্নত করার ভাষাকে সমৃদ্ধ করার এবং এর মাধ্যমেই ইসলামকে বোঝা এবং ইসলামকে খেদবুত করার আমার কাছে একজন একটা লেখা নিয়ে আসলেন যে লেখা একজন অমুসলিমের লেখা তিনি ইসলামের উপরে লিখেছেন এবং ইসলামের বিভিন্ন ব্যাপারে তিনি আপত্তি তুলেছেন এই আপত্তির ভিতরে একটা ছিল একটা হাদিসের অনুবাদ যেখানে তিনি দেখিয়েছেন যে আল্লাহ ইজ জেল আল্লাহ হলেন মানে কাইন্ড হিং হিংসুটে তো এটা নিয়ে তিনি আলোচনা করেছেন যে আল্লাহ হিংসুটে হন কী করে আল্লাহ বিদ্বেষী আল্লাহর মনের ভিতরে দোষ আছে আল্লাহ যদি নিজের সম্পর্কে কথা বলতে পারেন সে আল্লাহকে আমরা কিভাবে উপাসনা করতে পারি। আমার কাছে তখন কীভাবে অবাক লাগলো কথিত একজন গবেষক যিনি আরবির একটা হাদিসকে সম্পূর্ণ ভুল অনুবাদ করেছেন সেই শব্দটা ছিল আলগিরা গিরা মানে তিনি ডিকশনারি খুলে দেখেছেন গিরা মানে হলো জেলাস হিংসা বিদ্বেষ কিন্তু যিনি ডিকশনারি লিখেছেন তিনি ওই শব্দের আসল অর্থ বুঝতে পারেন নাই গিরা শব্দের অর্থ হলো সেন্স অব ডিগনিটি সম্মান বোধ আসলে এই সম্মান বোধ থাকার তো আল্লাহরই থাকবে তো কোনো বিষয়ে যদি সম্মান বোধ থাকে তাকে বলা হয় গির আমি একটু উদাহরণ দিই কেমন আমাদের প্রত্যেকের আমাদের পিতা প্রতি শ্রদ্ধা আছে আমি চাই না অন্য কোনো মানুষ আমার সামনে আমার পিতামাতার সমালোচনা করুক দুনিয়ার কেউই চায় না আমরা চাই না আমাদের দিন সম্বারকে কেউ সমালোচনা করুক আমরা মুসলমানরা চায় না রসুল্লাহ সাল্লি সাল্লাম সম্বারকে কেউ সমালোচনা করুক এইটাই হলো গিরা এবং এইটাই হলো আমাদের সম্ভ্রমবোধ রসুল্লাহ সাল্লা সাল্লামের ব্যাপারে আমাদের সম্মানবোধ কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এই ইংরেজ এই শব্দটাকে তিনি জেলাস বা হিংসা বিদ্বেষ হিসেবে অনুবাদ করেছেন তার কারণ হলো তিনি আরবি ভাষাটা সামান্য শিখেছেন কিন্তু ভালো করে রপ্ত করতে পারেন নাই ইসলামকে যারা বোঝে নাই তাদের ভিতরে অসংখ্য মানুষ রয়েছেন যারা কোরআন শরীফের অনেক শব্দ কোরআন শরীফের অনেক বাক্য তারা বুঝতে পারেন নাই কারণ কোরআন শরীফ হলো আরবিতে এবং তারা আরবি ভাষা সামান্য শিখেছেন আরবি ভাষায় তারা বুৎপত্তি অর্জন করতে পারেন নাই সমিত ভাই বোনেরা আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হলো আরবি ভাষা শিক্ষার গুরুত্ব আরবি ভাষা বলতে কিন্তু শুধুমাত্র কোরআন শরীফ তেলাবাত করতে শিখা নয় যারা কোরআন শরীফ তেলাবাত করতে জানেন এর অর্থ বলা যাবে না তারা আরবি জানেন কোরআন শরীফ পড়তে পারা আরবি ভাষা জানা দুটো আলাদা জিনিস আমরা এখানে আলোচনা করছি আরবি ভাষাটা জানা শুধু কোরআনটা জানা না কোরআন পড়াটা জানা না আমরা মুসলমানরা জানি না যে অনেক আলেম বলেছেন যে আরবি শিখা প্রত্যেক মুসলমানের জন্যেই ওয়াজিব কর্তব্য রসাল্লামের জামানায় যারা তার সংস্পর্শে এসেছেন তারা নিজেরাই নিজেদের উদ্যোগে আরবি শিখে নিয়েছিলেন আপনারা জানেন যে মিশরের ভাষা আরবি ছিল না কিন্তু যখন মুসলমানরা সেই দেশে প্রবেশ করেছেন তখন তারা তাদের লোকাল ভাষাকে বাদ দিয়ে আরবি ভাষাকে শিখে নিয়েছিলেন এবং আরবি তখন থেকে তাদের স্থানীয় ভাষায় রূপান্তরিত হয়েছে সিরিয়া ডামাসকাস এ সমস্ত এলাকায়ও আরবির প্রচলন অতটা ছিল না কিন্তু মুসলমানরা আসার পর তারাও আরবি ভাষা শিখে নিয়েছেন দূর দূরান্ত থেকে সালমান আল ফার্সি সোহায়ব আর রুমি বেলাল আল হাবাসি এরকম যারা এসেছিলেন তারাও কিন্তু আরবি ভাষা শিখে নিয়েছিলেন খলিফাদের যুগে আরবি ভাষা ছিল রাষ্ট্রীয় ভাষা যার কারণে দূর দূরান্তে যে সমস্ত জায়গায় ইসলাম পৌঁছেছিল সেখানে আরবি ভাষার প্রচলন ছিল ব্যাপক প্রত্যেক মুসলমানে তারা নিজস্ব উদ্যোগে আরবি ভাষা শিখে নিতেন তার কারণ হল এই আরবি ভাষাটা হলো কোরআনের ভাষা এই আরবি ভাষাটা হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভাষা তার হাদিসের ভাষা কোরআন আমাদের প্রতি আল্লাহ তালার বিশাল এক দান এই কুরান যদি আমরা তাহলে আল্লাহ আলাহি যখন দেখলেন তার সময়ে তিনি যখন দেখলেন যে অনেক মুসলমানরা বিশেষ করে দূর দূরান্তের মুসলমানরা তারা আরবি শেখায় কতটা আগ্রহ দেখাচ্ছেন না তখন তিনি বললেন যে আরবি ভাষা শিক্ষা করা সকল মুসলমানের জন্যে ওয়াজিব ইমাম ইবনে তাইমিয়া সহ ইমাম সাফি বলেছেন যে আরবি ভাষা শিক্ষা করা ওয়াজিব এই জন্যে যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আর জ্ঞানের মূল উৎস কোরআন এবং হাদিস হলো আরবিতে সুতরাং যদিও কেউ সত্যিকার অর্থেই ডাইরেক্টলি কোরআন এবং হাদিস থেকে জ্ঞান অর্জন করতে চায় তাকে আরবি ভাষা শিখতে হবে সুতরাং এই আরবি ভাষা শেখাও তার জন্যে ওয়াজিব আসুন আল্লাপাক আমাদেরকে আমাদের ভাষা উন্নত করার তৌফিক দান করুন এবং এর মাধ্যমে তার দিনের খেদমত করার তৌফিক দান করুন আমিন আমিনুদ্দানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে তামাক হারাম খাদ্য এই গন তোমরা হেদায়তের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর তিনি পূর্ব ও পশ্চিমের মালিক हराम बनाए बैध है जानते हुम श्रेष्ठत शुक्रवार प्रत साढ़े एगारोट्रचार सकाल साढ़े दस टाय बांगे पीस टी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 Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spend the message of Allah's final. To implement the convincing Islamic-come-educational formula to excel in your career, dekhoon, career guidance. Kaal raat, shade shat taye, aap puno shamprachar. Shakaal shade nautaye, Bangladeshe, Peace TV Panglae.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 शुद्ध प्रत्यदेश पवित्र कुरान प्रति सोमवार मंगलवार रत साढ़े दस टायब सम्प्रचार सकाल नेश बांगल